بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال القما هو الرجل تصيبه المصيبه فيعلم انها من عند الله فيرضى ويسلم وفي صحيح مسلم عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اثنان في الناس هما بهما كفر সমস্ত প্রশংসা দরুদ হচ্ছে আল্লাহ যা ভাগ্যে নির্ধারণ করেছেন মানুষের তার প্রতি ধৈর্য ধারণ করা তা সন্তুষ্টি চিত্তে মেনে নেওয়া ইমানের অন্তর্ভুক্ত এর দ্বারা বোঝা গেল যে ভাগ্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত প্রথম একটি কথা ভাগ্য নেই এমন কথা নেই ইসলাম এজন্য জন্য ইমানের ছয়টি স্তম্ভের ষষ্ঠ স্তম্ভ কি আল ইমান বিল কাদার তকদিরের প্রতি ইমান তকদির ভালো হতে পারে কখনো কখনো মন্দ হতে পারে কারো তকদির ভালো হইতে পারে কারো মন্দ হইতে পারে এবং এটি মানুষের পক্ষ থেকে নয় নিজের তকদির নিজে গড়ে নিতে পারে না পারে কি আপনি নিজের তক নিজে ভালো করে নিতে পারবেন কেউ পারবেন না কেউ নিজের তক নিজে খারাপ করতে পারে তাহলে তকদির রয়েছে মানে তকদির মানে নির্ধারণ তকদির মানে তকদির শব্দ করতে হচ্ছে নির্ধারণ করা এর মানে নির্ধারণ করা এজন্য জন্য তকদিরকে তকদির বলা হয় যে মানুষের ভাগ্যে যা আছে নির্ধারিত আছে রেজিক যা আছে নির্ধারিত আছে কোনখানে বসবাস করবে তা নির্ধারিত আছে কোনখানে জন্ম নিবে তা নির্ধারিত আছে কোনখানে মারা যাবে তা নির্ধারিত আছে আল্লাহ রব আল জানেন সবকিছুই জানেন যেমন অতীত জানেন তেমনি ভবিষ্যৎ জানেন তাহলে তফদির কে মেনে নেওয়ায় আল্লাহ আল্লাহ আলিম অতীত বর্তমান ভবিষ্যৎ ভিতরে ভূগর্ভে যা কিছু হচ্ছে হয়েছে হবে সবকিছুই আল্লাহ রব আলম জানিয়ে আলমুল হাকিমুল সূক্ষ্মদর্শী তিনি সূক্ষ্ম জ্ঞান রাখেন তিনি তো আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তকদির নির্ধারিত আছে ভাগ সম্পর্কে আরবিতে দুইটি শব্দ ব্যবহার করা হয় একটি হচ্ছে কাদা এবং একটি কাদার কাদা এবং কাদার আমাদের শুধু করি একটি শব্দ ব্যবহার করি কাদার থেকে তকদির কাদার মানে নির্ধারণ তাই না তকদির মানে নির্ধারণ করা আল্লাহ যা নির্ধারণ করেছেন কাদা মানে আল্লাহর ফায়সালা কাদা মানে ফয়েসালা এই জন্য কাজী কে বিচারপতিকে কি বলে কাজী বলে না তো কাজা মানে ফায়াসালা তাহলে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা যা হয়েছে তা নির্ধারিত একটি আলোচনা আছে যারা এর বেশি অতিরিক্ত জানতে চান তকদির সম্পর্কে সেই কাছে বাংলা ভাষায় উপকৃত হতে পারবেন তাছাড়া তকদির উপর যেসব কিতাব লিখা হয়েছে সেগুলি যদি পান তা থেকেও উপকৃত হতে পারবেন তকদির প্রতি সংজ্ঞা যে ইমান যে ছয়টি বিষয়ের নাম ছয়টি বিষয়ের প্রতি বিশ্বাসের নাম তার মধ্যে ছয় নম্বরে কি যে তুমি ইমান নিয়ে আসবে বিশ্বাস করবে বিলকাদার তকদিরের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ ভালো কষার রেহি মন্দ ভালো হতে পারে মন্দ হতে পারে এর প্রতি বিশ্বাস এই ক্ষেত্রে আল্লাহর এলিমের প্রতি বিশ্বাস আল্লাহ নির আল্লাহ থেকে নির্ধারণের প্রতি বিশ্বাস এবং থেকে হয়েছে তখন সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্টি প্রকাশ করতে হবে এর প্রতি বিশ্বাস যে আমাকে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকতে হবে তো এই তকদিরের প্রতি ধৈর্য ধারণ করা আহ নবী করিম সাল্লাহাম বলেছেন এই জন্য যে ইন্না আমরাল কুল্লুখ মমিনের কাজ কর্ম জীবন একজন মুসলিমের জীবন পুরো জীবনটি নামধারী মমিন নামধারী মুসলিম হাসিল করতে পারে না যে সত্যি সত্যি মমিন সে এই সাজটি পায় বলে মমিন মমিনই সেই মঙ্গলময় সুখের জীবন হাসিল করতে পারে কেমন করে তার সব রকমের সুখ সাকারা তাহলে কি করে সুক্রিয়া আদায় করে এই অন্তর থেকে আহমদুলিল্লাহ কথার দ্বারা আহমদুলিল্লাহ এবং অঙ্গ দ্বারা সুক্রিয়া শুকরিয়া। এই তিনটি বস্তু দিয়ে হয় শুধু অন্তর থেকে শুক্রিয়া হয় না বা শুধু জবান থেকে শুক্রিয়া হয় না শুকুর আলহামদুলিল্লাহ আমাদের দেশীয় শুক্রিয়া দেশের শুক্রিয়া কেমন খেয়ে দেয়ুকুর আলহামদুলিল্লাহ নামাজ পড়ে না আছে না কিছু মুসলমান কথা প্রসঙ্গে শুকুর আলহামদুলিল্লাহ এই শুকুর আলহামদুলিল্লাহ শুধু কাজে আসবে না এটি একটি সুক্রিয়া কিন্তু তার আগে অন্তরের শুক্রিয়া কে দিয়েছে আপনাকে কে দিয়েছে এত সুন্দর খাবার এত সুন্দর পোশাক এত সুন্দর জীবন এত সুন্দর শান্তি এত সুন্দর চাকরি এই মানসিক একবারে শান্তি কে দিয়েছে অন্তর থেকে তাহলে শ্রদ্ধাশীল আহম আল্লাহ আল্লাহ আসল কারণ অন্তরের যেইরকমের অবস্থা থাকে সেই রকমের তখন কি হয় প্রকাশ ঘটে যেমন অন্তরে থাকবে তেমনি প্রকাশ করবে যত অন্তর আপনার বেশি সুক্রিয়া আদায় করতে পারবে তত বেশি জবানদার আল্লাহ শুকরিয়া আদায় হয় তত বেশি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে চোখ মুখ না হাত পা দিয়ে আল্লাহর শুক্রিয়া আদে হবে এ বাদত বন্দী কি হবে আল্লাহর গুলামী হবে আল্লাহর আদেশ নিষেধ পালন হবে অত সুন্দর হবে আর যত দুর্বলতা অন্তরে থাকবে শুকরিয়ায় তত বেশি দুর্বলতা জাবানে জবানের সুক্রিয়া তেমন থাকবে না কমে যাবে আর তত কমে যাবে অঙ্গ প্রত্যঙ্গের সুক্রিয়া এ কমে যাবে নামাজের গুরুত্ব কমে যাবে আর রোজার গুরুত্ব কমে যাবে জাকার দানের গুরুত্ব আল্লাহ ধন দিয়েছেন জাকার দান দেওয়ার গুরুত্ব কমে যাবে আপনার কাছে পাপ থেকে বেঁচে থাকার গুরুত্ব কমে যাবে আপনার কাছে কিন্তু অন্তরে যত বেশি ইমান হবে আর যত সুন্দর সুক্রিয়া হবে তত সুন্দর শুকরিয়া বহি প্রকাশ ঘটবে জবানের মাধ্যমে আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তো মমিনিয়া আদায় করে সুখ হলে আসা বাথু দর্রা আর যদি দর্রা সার্ৰরা সার্রা মানে সুখ খুশির খবর খুশির অবস্থা আর দর্রা মানে বিপদ আপদ দরার থেকে ক্ষতি সাধন হলো দেহের ক্ষতি সাধন মনের অশান্তি পরিবারের ক্ষতি সাধন ধনের ক্ষতি সাধন এ তো তার জন্য মঙ্গল ধৈর্য ধারণ করলো মঙ্গল ইন্নল্লাহ আল্লাহ তার সাথে হয়ে গেল আল্লাহ তার সাহায্য করার বাদা করলেন কঠোর তার সাথে মুসিবত পরে পরে আল্লাহ কি করেন সহজ করে দেন আল্লাহ আপনার পূর্ণ হবে কখন যখন তকদির খারাপ হলেও কষ্টদায়ক হলেও সন্তুষ্ট থাকবেন ধৈর্য ধারণ করবেন এই যে তকদিরের উপরে সন্তুষ্টি এ সম্পর্কে অলমাই কেনা বলেছেন এর দুইটি দিক আছে তকদিরের উপরে সন্তুষ্ট থাকতে হবে তকদির মানে কি বললাম ভাগ্য নির্ধারণ আল্লাহর পক্ষ থেকে যে ভাগ্য নির্ধারণ আছে আপনার ভাগে যা নির্ধারণ আল্লাহ করেছেন তারপর আল্লাহ আর সে মুসিবত কিন্তু দুটো দিক বুঝে উঠুন একটা মুসিবত আসলো আলোচনায় চলছে কিন্তু কষ্টদায়ক তক ঠিক না কেন ধৈর্যের বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা তাইনা কষ্টদায়ক যখন আসে মানুষের তখন ওর দুটি দুটো দিক আছে একটা যে এই কষ্টদায়ক দিকটি এসেছে পক্ষ থেকে এসেছে আমার আল্লাহ যখন আল্লাহ করেছেন আল্লাহর নাম হচ্ছে হাকিম প্রজ্ঞাময় হেকমতওয়ালা তাহলে এতে কোনো বুড়ো রহস্য রয়েছে তত্ত্ব আছে যা আমি জানি আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আল্লাহ মাকে এরপরে এর উত্তম বিকল্প দেবেন প্রতিদান দেবেন দুনিয়াতে দেবেন আখেরাতে দেবেন কি আল্লাহ আমাকে আজমাইশ করলেন পরীক্ষা করলেন সুতরাং কি করতে হবে আল্লাহর পক্ষ থেকে যেহেতু তকদির আপনার বাবাও গড়ে দিতে পারে না ধন সম্পদ দিয়ে আপনার শ্বশুর মশাই গড়ে দিতে পারে না আর আপনার স্ত্রী অডেও ধন সম্পদ নিয়ে বাবার বাড়ি থেকে এসেছিল তা দিয়ে আপনার তকদির গড়ে দিতে পারেনা ঠিক কিনা তাহলে তকদির আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে যখন আর অসন্তোষজনক মানে কষ্টদায়ক বলে কষ্টদায়ক যখন আপনার সামনে এসেছে আল্লাহর পক্ষ থেকে যেহেতু সবুর তো করতে হবে কিন্তু তার সাথে রাজিও থাকতে হবে রাজি না থাকার লক্ষণ আছে কি অভিযোগ করা আল্লাহ তুমি আমাকে পেলে আল্লাহ এই মুসিবত কাউকে আসেনি এমন মুসিবত আমার পশে স্ত্রী গেল ছেলে মেয়ে গেল আমার ধন সম্পদে এত টাকা ইনকাম করলাম কেউ করতে পারিনি দাম আমি আমি করলাম কিছুই পেলাম না সব গেল আল্লাহ এই মুসিবত আমার ওপরে কেন এলো আল্লাহ কেন এলো আহ অভিযোগ কমপ্লেন শিকায়ত এটা চলবে না এটি হচ্ছে কফর দুর্বলতা না। কারণ ইমান বিল খালা তকদের প্রতি ইমান তকদের সন্তুষ্টি হচ্ছে এটা ইমান এই জন্য তকদিরের ওপর সাবর করাতে বলা হয়েছে মিনাল ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবেন না কারণ আপনি আল্লাহ জানেন আর আপনি জানেন না উদাহরণস্বরূপ আপনাকে একটি উদাহরণ দিব কুয়েতের ওপর সাদ্দাম জালে আক্রমণ করলো রাত্রে তার একদিন আগে কাউকে আশি বলছেন হয় আশির খবর আছে যে দুশোর কাছাকাছি তাহলে কত টাকা সেই ইনকাম করত কিন্তু যুদ্ধের একদিন আগে তাকে এক্সিট লেগে গেলো গেলো কাঁদতে কাঁতে চোখের পানি তার থামে না এয়ারপোর্টে ঢুকলো এক্সিট লেগে আর যদি সন্তুষ্টি প্রকাশ কর আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করেছো তোমার পক্ষ থেকে আল্লাহ রাজি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হেলা করলে হাল মমিন যদি হয় পক্ষান্তরে যদি ইমানে দুর্বলতা থাকে হাহুদাস আর অভিযোগ আল্লাহ কত লোক চাকরি করছে আল্লাহ আর আমার উপরই বিপদ এসে পড়লো আমি বা কি করলাম আমি বা জুলুম করলাম এ সে কাজ করতে করতে অভিযোগ করতে করতে পাপি হত ভাগা বাংলাদেশে পৌঁছিল আর তারপরের দিন রাত্রে সাদদাম জালেমের আক্রমণ হইলো আর কি যে ছিন্ন ভিন্ন অবস্থা কোথায় কে পলাতক অবস্থা কোথায় যে আশ্রয় নিবে এই অবস্থা পরের দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক বেঁচে গেছি বেঁচে গেছি কত যে গোলা বর্ষণ হচ্ছে কুয়েদের উপর বেঁচে গেছি বেঁচে গেছি হ্যাঁ সেই সময় সবাই চাইছিল যে কোন রকম ছুটিটা লাগিয়ে দিতাম কোন রকম যদি একজিট লেগে যেত যার জীবনটা বা আমার চাকরির দরকার নেই শুধু এখানকার নাই কয়েক বন্ধু এরাক থেকে বোমা পড়ার ব্যাপারটা খুব দূরের ব্যাপার ছিল তারপরেও চিন্তা করতাম সেই সময় এক্সিট যদি লেগে যেত খুশি হত্যা জীবনটা তো বাঁচলো আমার টাকা পয়সা দরকার নাই ও সব পড়াশোনার দরকার ঠিক না দেখছেন তাহলে আল্লাহ রব্লা কাজে কর্মে যে হেকমত আছে নগদ কিছু আল্লাহ জানেন হতে পারে আপনার পকেটে বেশি পয়সা হলে আপনি বেনামাজি হয়ে যেত আপনি ঘরে ডিশ লাগিয়ে ফিল্ম দেখা শুরু করতেন আপনি কত পাপে লিপ্ত নারী ব্যবসা শুরু করে দিতেন আল্লাহ আপনাকে বাঁচাতে চাই সেই জন্য আপনার পকেটে বেশি টাকা দেয় আপনি বাড়িতে যদি চলে যান ফিরে আপনার বাবা মা দিনদার ধার্মিক লোক সেখানে গিয়ে নামাজই থাকবেন কিন্তু আপনি বিদেশে এসে এমন খারাপ বন্ধুদের পেয়ে গেছেন এখানে গিয়ে আপনি পাপে ডুবে পড়েছেন নামাজ রোজ আপনার কিছু ধর্মকর্ম নেই আল্লাহ চান না যে আপনার ইমান নষ্ট হয়ে যাক ধর্ম নষ্ট হয়ে যখন হয়ে যাক যাহার নামে চলে যান আর আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যেতে চায় সেজন্য আপনার চাকরি থাকলো না কত হেকমত যে রয়েছে আল্লাহ আল্লাহ রব আলমিনের এই আজীব কারখানা বিস্ময়কর যে আল্লাহর কারখানা রয়েছে এই দুনিয়া এতে আল্লাহর হেকমতের ভিত্তিতে সমস্ত কাজকর্ম হচ্ছে সুতরাং আল্লাহর হেকমতের ভিত্তিতে আপনার পক্ষ থেকে আর একটা যেই মসিবতটি এসেছে সেই মুসিবত সেই আর আল্লাহর পক্ষ থেকে যে ফায়সালা তার উপর যে সন্তুষ্ট থাকা এটি হচ্ছে অজেব আল্লাহর ওপর নারাজ হয় অসন্তুষ্টি প্রকাশ করা অভিযোগ করা আল্লাহর বিরুদ্ধে বন্ধু বান্ধবের কাছে কোনো আলেমের কাছে কোনো বড় ব্যক্তির কাছে গিয়ে এই অভিযোগ করা যে আমার এই হয়েছে সে হয়েছে আমার এই অসুখ হয়েছে আমার এই অসুখ হয়েছে আমার এই অসুখ হয়েছে এগুলি বেশি বলা না এটি আপনার ইমানের অভিযোগ আর দ্বিতীয় দিক যেটি বলছি সেটি হচ্ছে যে আপনার উপর যেই মসিবতটি এসেছে মুসিবতটি এই মুসিবত এর উপর রাজি থাকা জরুরি না জরুরি নয় এটি একটি বিষয় না বলতে এত তাড়াতাড়ি করিয়েন না ज्वर जर, तुम राजी थे जरूरी ना जरूरी खास आलान जरा इमान ऊर्ध स्थान पहुंचे गेज তারা যদি সন্তুষ্ট থাকে ভালো কথা আর যদি এই মুসিবত সন্তুষ্ট না থাকে এটি অজীব নয় মনে রাখেন নোট করে রাখেন মুসিবতের ওপর রাজি থাকতে হবে এটি মুস্তাহাব যদি কেউ করতে পারে ভালো আর মুসিবতের ওপর যদি কেউ রাজি না থাকে আমি এই মুসিবতটি চাই না এক্সিডেন্ট চাই না কেউ কি তারপরে অসুবিধা নেই ইচ্ছা করে আপনার ক্ষতি করবেন না কিন্তু হয়ে যাওয়ার পরে আর তো উপায় নেই সুতরাং সন্তুষ্টি চিত্তে যদি মেনে নেন দূর হওয়ার নাই যেটি সেটি কিন্তু কত কত মুসিবত আছে দূর হওয়ার জ্বর এসেছে জ্বর দূর আপনি চাইছেন যে দূর হয়ে যা এবং দীর্ঘদিন না থাকুক তাড়াতাড়ি দূর হয়ে এটি চাইছেন না আল্লাহর উপর রাজি থাকা এটি অজে এটি অজেক তারপরে এখন আসুন যে তাহলে মুসিবতের উপর ধৈর্য ধারণ এটি হচ্ছে আসল বিষয়বস্তু কলমারা বলেছেন যে ধৈর্য প্রকার ধৈর্য তিন প্রকার दिने इसलम निर्भरशील नाम सबर मैं हम जेलखाना के हाफ बोले খাঁচা পাখির খাঁচা আছে না পিঞ্জিরা খাঁচা এই খাঁচাকে খাঁচাই আবদ্ধ করে দিয়েছে তখন টিয়া ফাঁকি কথা বলছে আর বলছে আলহাবসাই হাবস মানে এখানে কি বললাম সাবার মানে হাবস জেলখানা সে বলছে এই যে জেলখানা এই খাঁচার জেলখানা লেসা মাবি এটি আমি আমার বসবাসের কারণ পাখি এত ভালো ভালো খাবার চায় না যে আপনি ভালো ভালো ঘি পোলাও খাওয়াবেন ওকে বসিয়ে বসিয়ে খাঁচার মতো আজকে সৌদি আরব আছে কালকে কুইতে থাকবো আর একদিন বাংলাদেশ পাকিস্তান আমি ভ্রমণ করবো যেখানে ইচ্ছা সেখানে থাকবো ছয় মাস এই দেশে ছয় মাস ওই দেশে যখন যেখানে ইচ্ছা এটি তার হচ্ছে মজাব আর হাফসুলি এটি আমার মজাব না বুঝতে পারলে তাহলে সাবর মানে হচ্ছে কি হাফস বেঁধে রাখা বা আবদ্ধ রাখা তাহলে একজন কি করতে হবে আল্লাহ আবদ্ধ রাখতে হবে গোনা করা সাবধান মন যে গোনা করতে খবরদার গোনা করা যাবে তুই মমিন মুসলিম জবাবদাহি করতে হবে হিসাব লাগবে আল্লাহর গজবসবেদে রাখা নপস মনকে আত্মা দেহকে হাত কে পাঁকে বিরত রাখা গুণা থেকে অন্যায় থেকে জল থেকে পাপ থেকে কাউকে ছেড়ে দিচ্ছে লাগালে ভরে কেউ দেখতে পেল না সাবার মাফি সাবার এখানে গেলো হাবস নিজেকে বেঁধে রাখা আপনি হাতকে বেঁধে রাখলেন না হাতটা মোবাইলটা নিয়ে পকেটে ঢুকাই দিল নিজের মনকে আবদ্ধ রাখা নিজের জবানকে আবদ্ধ রাখা বেঁধে রাখা জবান এদিক সিদিক বলা যাবে না অধৈর্যের কথা প্রকাশ করা যাবে না হাত পা চোখ হ্যাঁ এই জবান চিৎকার করা যাবে না তেমনই হাত দিয়ে এমন কিছু প্রকাশ করা যাবে না যা দিয়ে প্রকাশ পায় যে আমি অধৈর্য রাখা। নিজের প্রত্যঙ্গে থেমে রাখা নিজের জবানকে থেমে রাখা নিজের মনকে থেমে রাখা এর নাম হচ্ছে ধৈর্য তাহলে শাব্দিক অর্থ বুঝতে পারলেন যে আশাবর মানে কি করা বেঁধে রাখা বা আবদ্ধ রাখা শরীয়তের ভাষায় শরীয়তের ভাষায় এখন শোনেন তিনটি বিষয়ের নাম হচ্ছে ধৈর্য হাফসুলাখা জবানকে থেমে রাখা কি থেকে থেকে অভিযোগ থেকে জবান এসেছে জবান না খোলা জবানে কি বলতে হবে যেমন নবী করিম সাল আলহিম বলেছেন তাঁর প্রিয় ছেলে এব্রাহিম রাজি আল্লাহ তালানো যখন ইন্তেকাল করলেন ইব্রাহিম আল্লাহ রসুল একটি মারিয়া রাজি আল্লাহালের ঘরে যখন ইনতেকাল করলেন একটু বড় হয়ে গেছে আর বলেছে মা লা যা আল্লাহ নিয়েছেন তা আল্লাহ ওয়ালাহু মা আতা আর যা দিয়েছেন তাও আল্লাহ আ অকুল্ল সেই নাইনটা মোসাম্মার সবকিছুর সময় নির্ধারিত যে কথা আল্লাহ অসন্তুষ্ট হয় বরং সেই কথাই বলবো যা দ্বারা আল্লাহ সন্তুষ্ট হন খুশি হন ওয়ালা নাকুলো সেই কথাই একমাত্র বলবো মায়ুর দি রাব্বানা যা আমাদের রবকে রাজি করে বাস আল্লা ব্যথা তো আছে এই জুদাইতে পৃথক তাই তবে এবারিম তুমি যে আমাদের থেকে জুদা হয়ে গেলে তুমি আমাদের থেকে পৃথক হয়ে তুমি পাড়িয়ে দিলে আখেরাতে এতে আমরা খুব সোকার্ত সকার কিন্তু এতটুকু আল্লাহ বলতে বলেছেন তাই বললাম এতটুকু এবং অন্তরের ব্যথা হতে পারে শোকের কষ্টের দুঃখের অন্তর দুঃখিত হতে পারে শোকার্ত হতে পারে ওয়াল কাল বই আহান চোখে পানি আসবে প্রবাহিত হবে কিন্তু জবান জবানকে আমরা থেমে রাখব কন্ট্রোল করে রাখবো আলাহ এ হচ্ছে আমি কেমন করে বাজবো আমার ছেলে নেই তা আমি আর কি করে বাঁচবো লাভ কি এই জীবনে যার ছেলে মেয়ে নেই লাভ কি বেকার জীবন না কমপ্লেন অভিযোগ আল্লাহ আল্লাহর হেকমতে আপনাকে দেননি আল্লাহর বুলালী যে সাবর শরীয়তের ভাষায় বা সবের সংজ্ঞা হচ্ছে তিনটি জিনিসের সমষ্টির নাম একটি হচ্ছে হাফসুল আনিতাস অভিযোগ কমপ্লেন থেকে জবানকে থেমে রাখা হাফসুল কাল আনিতাস হত আর অন্তরকে হৃদয়কে অসন্তুষ্টি থেকে থেমে রাখা যে অন্তর অসন্তুষ্ট হলে চলবে না আল্লাহ দিয়েছিলেন ছেলে নিয়ে নিলেন আল্লাহ স্ত্রী দিয়েছিলেন নিয়ে নিলেন আল্লাহ ধন দিয়েছিলেন নিয়ে নিলেন আল্লাহ গাড়ি দিয়েছিলেন নিয়ে নিলেন গেল গেল আল্লাহ যা কিছু দিয়েছিলেন নিয়ে নিন আল্লাহ হাত দিয়েছিলেন নিয়ে নিলেন আল্লাহ চোখ দিয়েছিলেন দৃষ্টি চুক্তি দিয়ে নিলেন কেড়ে নিলেন জি তাহলে অসন্তুষ্টি প্রকাশ করতে হবে না তা থেকে অন্তরকে কি করতে হবে বাঁচিয়ে রাখতে হবে এবং অঙ্গ আছে সবকিছু বিরত রাখা তাহলে অঙ্গ প্রত্যঙ্গকে অসন্তুষ্টি প্রকাশ থেকে বিরত রাখতে হবে কেমন করে রাখবেন কার জীবনে মুসিবত এসেছে বলুন তো একজন কেউ যে ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে স্ত্রী মারা গেছে এরকম কেউ আছে হ্যাঁ কেউ আছেন মাসা আল্লাহ মাসাল্লা কার বা অন্য কেউ বলবে যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অসন্তুষ্টি প্রকাশ পাই যা থেকে অঙ্গ কি রাখতে হবে বিরত রাখতে হবে আমি অসন্তুষ্টি প্রকাশ করবো না হাত দিয়ে পা দিয়ে চোখ দিয়ে কান দিয়ে মান দারাবাল জয়ুবা প্রথম হচ্ছে মান দারাবাল যারা গাল চাপড়ায় গন্ড দেশ চাপড়ায় গালে মারে বুকে মারে দেখেছেন রাফেজিদেরকে চোদ্দশো বছর পরেও তারা বুক চাপাচ্ছে না বলে যে খনি মাছি মারা মশলা জিজ্ঞেস করতে এসছো তোমরা আল্লাহ তাল্লাহন বলছো তাদেরকে অথচ নবী করিম বলেছেন তিন দিনের বেশি কারো শোক প্রকাশ করা শোক করা যাবে না আর ধৈর্য ধারণ শোকের তারপরে ধারণ করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ পায় কখনাল আসার যখন কারো কি মারা যেত তখন কি করতো নিজে না তো গাল তো বুক তো বুকে মারত গালে মারতো এই তো কিন্তু হায়ার করে নিয়ে আসতো হায়ার করা বুঝলেন প্লেয়ার হায়ার করে নিয়ে আসে না কাবাডি খেলার জন্য নিজের এলাকায় কিন্তু ভালো খেলা চড় মারার জন্য কি করত হায়ের করে নিয়ে আস এটি মজার কেসে শোনায় নবী করিমালামের দরবারে একজন মহিলা এসে মুসলমান পেলেন তখন নবী করিমালাম তার সাথে ইমানের শপথ করলেন আর বললেন দেখো ইমানের যেগুলি কারো শোকে এগুলি করব না তখন তিনি বলছেন আর করব না চুরি করব না জেনা করব না নামাজ পড়বো সব তো ওয়াদা করে নিচ্ছি কিন্তু রোদন করব না এটা একবার পারমিশন দিতে হবে একবার কি করতে হবে একবারের মতো কমের পক্ষে আমাকে কি করতে হবে অনুমতি দিতে হবে কেন আমার ছেলে মেয়ে মারা গেছিল তখন গ্রামের বেশ কিছু মহিলা তারা এসে তাদেরকে নিয়ে ইসলাম দেখে নিয়ে এসেছিলাম যে আমার ছেলে মারা গেছে একটু ভালো করে কেঁদে দিতে হবে জি তো ওরা যে কেঁদে দিয়েছে তো ওদের বাড়ি থেকে ওদেরকে মরলে যে আমাকে কেঁদে দিতে হবে ধার যে আছে আমার ওপর ধার শোধ করতে হবে যে ধার শোধ করতে হবে যে কাজে শোধ করা যাবে না কাজে করা যাবে উদাহরণস্বরূপ মদ খাওয়া কোনো বদ অভ্যাস ছিল কোন মুসলমানের একদিন বাড়িতে মদ ছিল না সিগারেট তো ধার অনেকে নেই নাকি না সিগারেটের উদাহরণ দি অতদূর মদে না গিয়ে সিগারেটে ধার খেয়েছেন পাশের লোক ধার সিগারেট খেয়েছে কালকে ধার খেয়েছেন আর আজকে সেখানে ইসলামিক সেন্টারে শুনলেন সিগারেট খাওয়া হারাম আর কেউ যদি অতিরিক্ত আয়া তার তেরোটি হাদিস সহ একটি সিগারেটের সম্পর্কে বক্তব্য তামাক সম্পর্কে জর্দা সম্পর্কে বক্তব্য হারাম এতে কোনো সন্দেহ নেই তো শুনলেন আর অনেকে আলহামদুল্লাহ এইরকম থা করেন কারণ আমাদের বেশ কিছু ভাইরা বলেছেন যেদিন এই সিগারেটের বক্তব্য করি সেই দিন তারপর এক প্যাকেট করে দিনে সিগারেট খাওয়া অভ্যাস ছিল তারা এখনো দাম মামা আছে পরে তাদের কিসাগুলি বয়ান করেছেন তো আজকে আলহামদুল্লাহ সিগারেট হারামে কথা শুনলেন কিন্তু একটা ধার খেয়ে যে ধার খেয়ে যে কালকে ধার খেয়েছিলেন সিগারেট রাতের সিগারেট ছিল না আপনার বিছানায় বাসায় এখন কি করবে ধার শোধ করতে হবে আজকে গিয়ে বাঁকালে গিয়ে সিগারেট কিনবেন কিনার পর তোমার ধার খেয়ে যাবে আমি তো সিগারেট খাব না কিন্তু না তো এইরকম ভাড়াইটা লোক নারী পুরুষ বিশেষ করে মহিলারা মহিলারা ভাড়াইটা হয়ে রোদন করার জন্য বুক চাপড়াবার জন্য গাল থাবা মারার জন্য আর শোক প্রকাশের জন্য জাহিলেটের যুগে আসতো মুসলমান হওয়ার পরে এরকম বদভোষ থেকে যেতে পারে যেমন ভারত উপমহাদেশে হিন্দু থেকে হিন্দু থেকে অনেকেই মুসলমান হয়েছেন তারপরে যৌতুক নেওয়া পণ্য বিবাহ তারপরে দুর্গাপূজা ছেড়ে দিয়ে দর্গা পূজা এইসব পূজা দুর্গার পূজা তো ছেড়ে দিলো দশরা পূজা ছাড়লো কিন্তু দর্গা শরীফের পূজা ছাড়লো না ওইদিকে যে একটু চেঞ্জ করে দিল চেঞ্জ করে দিল সিঁড়ি সিঁড়ি থেকে গেল हिंदू देने जीवन विभिन्न क्षेत्र तो की बोल फिर प्रत्योग धारण कर लाता हम दरवाल खुदुदा जरा गाले मुखमंडले अथवा बुके मारे बुक चपाय पशा जयू बात আর বাবা মারায় বাবার এনতেকালে মায়ের এনতেকালে ধৈর্য ধারণ করলো না অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রকাশ পেল জি তাহলে ধৈর্য ধারণ কিসের নাম অঙ্গ কি কন্ট্রোল রাখতে হবে থেমে রাখতে হবে কি থেকে मुसीबतिया डाक मैं जहाली जुगे हाई रे पहाड़ छे सोना लक्षी छे हाय लक्ष्मी चले गलो बाड़ी थे जाहिलियत डाक হাই আমার লক্ষ্মী বাড়ি থেকে বেরিয়ে গেল যখন কাঁদে তখন ওই দৃশ্য দেখেন নিষেধ করবেন সেখান থেকে দরজা বন্ধ করে এখন করবে সরিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিবেন তাদেরকে সেখানে সুযোগ দেবেন আর কি গ্রামের নারী পুরুষ এসে আরো শোক বাড়িয়ে দেয় আরো শোক বাড়ায় হায় হাই তোমার একটি ছেলে তাও তোমার কোল থেকে চলে গেল আর কি আর পারে গ্রামের মহিলারা এসে আরো শোক বাড়িয়ে দিচ্ছে স্বামী যখন বিদেশ আসে তখন ও গ্রামের মহিলাদেরকে আসতে দিতে না বিয়ে শি করে আর বিয়ে করে চলে যাচ্ছে দুই বছরের জন্য আমি হলে এক মাসও থাকতে পারতাম না আর ওই সময় থামতে পারে আরো শোক বাড়িয়ে দিল খবরদার এইরকম সুযোগ দিতে হবে গ্রামের মহিলারা এসব ভাড়াইটা মহিলা ভাড়া করে না করে এমনি চলে আসে মহিলারা আসত এইরকম আমাদের গ্রামের কেউ এরকম বিদেশে নেই এত বড় বিদেশ সাত সমুদ্র তেরো নদী পার আর বউ বেটি ছেড়ে সব ছেড়ে চলে যাবে মা বাপ ছেড়ে কেমন করে থাকবে अथच नय पर जाओ जाब जाहकडा बाला मुसीबत समय अंग प्रतंगे द्वारा अधर्यता प्रकाश करा धर्ज धारण ना कर तीन प्रकार धर्म हाँ क्या আল্লাহর আসাম আল্লা তো আতিল্লা আল্লাহ আনুগত্যের উপর মানে দিনের ওপর অটল থাকতে হবে এর ধৈর্য ধারণ করা নামাজের উপর অটল রোজার উপর অটল ধার্মিকতার উপর অটল হ্যাঁ আপনি যে গুণা থেকে বেঁচে থাকবেন অটল হ্যাঁ আল্লাহর আনুগত্যের উপর অটল গোনা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে অটলতা যতই গুনার সুযোগ আসুক গোনা করবেন না একজন যুবক মানুষের সামনে অনেক গুণার চান্স আসছে কিন্তু না গোনা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে অটল শক্ত কোন কোনো শক্তি তাকে গুন লিপ্ত করতে পারবে না যতই তাকে প্রলোভন দেওয়া হোক না কেন এ হচ্ছে আরেক ধৈর্য পাপ থেকে বেঁচে থাকার যেমন ইসুব আলাইসাল হচ্ছে সেই মসিবত ধারণ করা সম্পর্কে বহু আয়াত রয়েছে কতটি আয়াত রয়েছে শুনবেন এমাম আহমদ রহমতুল্লাহ আলী বলছেন কোরানে করিমে নব্বই বেশি জায়গায় নামাজ এবং জাকাতকে একসাথে কত জায়গায় বর্ণনা করা হয়েছে বিরাশি জায়গায় কিন্তু নামাজকে জাকাত ছাড়া আবার একা বর্ণনা অনেক জায়গায় করা হয়েছে তাহলে একশোর বেশি জায়গায় নামাজের কথা বর্ণনা করা হয়েছে বিভিন্ন তারপরে ইমান বেমান জেলা আসে মিনাল জাসান তাহলে ইমানের সাথে ধৈর্যের সম্পর্ক কেমন যেমন দেহের সাথে মস্তিষ্কের সম্পর্ক এই বডিতে কোনো লাভ যে বডিতে মাথা নেই সেই রকমই যদি কেউ ইমানের দাবি করে আর অধৈর্য ধৈর্য হারা ধৈর্য না থাকে সাবর না থাকে তাহলে সেই ব্যক্তি কেমন মাথাবিহীন মস্তিষ্কবিহীন কি দেহ অসবর মিনাল ইমান বেমান জালিতির রাসাদ রাস মিনাল জাসাদ দেহের সাথে মাথার যে সম্পর্ক সেই সম্পর্ক হচ্ছে ইমানের সাথে ধৈর্যের সম্পর্ক মাঝে সব একদিন গোনা করলো না আরেকদিন আবার গোনা করে একদিন ফিল্ম দেখলো না আরেকদিন দেখে সপ্তাহে একদিন গান শুনে সপ্তাহে একদিন ফিল্ম দেখে সপ্তাহে একদিন পাপ করে ইত্যাদি ইত্যাদি কিছুদিন বিড়ি সিগারেট ছেড়ে দিল আবার শুরু করে দিল কিছুদিন দাড়ি রেখে দিলো আবার দাড়ি মুন্দ এইরকম যাদের জীবন তাদের আল্লাহর আল্লাহ অটলতা নেই পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে নেই এবং মুসিবতের ধারণ নেই তিন রকমের হচ্ছে আহমদ বলছেন কি এটি হচ্ছে দিন আর যার মধ্যে তিন রকমের ধৈর্য না থাকবে ইয়ফুত আখতারুল ইমান তাহলে ইমানের অধিকাংশ অংশই তার হাত ছাড়া হয়ে যাবে আসল দর্শের দিকে আসেই যথেষ্ট সময় হয়ে গেছে महान अल्लाहतनादेशना सठीक पथ प्रदर्शन कर आल्ला जारतीमानी आसारे कौन दिखे आल्ला कर सठीक पथर दिखे तय अर्थ अल्लाह बेकुल्ल सलीम आल्ला আদেশে তাহলে আল্লাহর আদেশ মোতাবেক বালা মুসিবত এসেছে এই ক্ষেত্রে আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে ধৈর্য ধারণ করা অন্তর্কে तो तीनुष्टि तीन प्रकाश।, जा। प्रकाश थे कारो का कर बलान सर थे भाई पेटर बैठा माथार बैठा थे मानुष के बोले लाभ की आजकल पद अभ्यस বন্ধু বান্ধবের কাছে সকাল বিকেল আর মাথার ব্যথায় থাকতে পারি মাথার না তাহলে আল্লাহর কাছে বলতে হবে মানুষের কাছে কি আপনার বালামসিবতের কথা বিপদের কথা রোগের কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা ডাইরেক্ট হোক বেশি করে কোলাপুলি বললে আপনার অসুখের কথা এটি ইনডাইরেক্ট অভিযোগ ইনডাইরেক্ট অভিযোগ সুতরাং এসব থেকে অন্ত বাঁচাতে হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাঁচাতে হবে কি হ্যাঁ অসন্তুষ্টি প্রকাশ থেকে আলকামা তবে রহমতুল্লা বলছেন কি করে ফাইয়া আলম আনা তখন তার একই থাকে যে এই মুসিবত কার পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে ফাইয়া আর্দা তার ওপর সে সন্তুষ্ট থাকে সেই মুসিবতকে মেনে নেয় আল্লা পক্ষ থেকে এসছে আল্লাহ রোগ দিয়েছেন আল্লাহ দূর করবেন আল্লাহ মুসিবত দিয়েছেন আল্লাহ দূর করবেন আল্লাহ আমার ছেলে নিয়েছেন আল্লাহ শরীফে আল্লাহ বর্ণনা করেছেন আলাহ রসুল আল্লাহ রসুল বলেছেন মানুষের দুইটি পদ মানুষের দুইটি পদ অভ্যাস কি হোমা বেহীন কুফুরন এই দুইটি পদ অ্যাস মানুষের কুফুরির অন্তর্ভুক্ত দেখেন কারো মধ্যে একটি যে একটি দুইটি কুফরি যদি দেখা যায় তাহলে কাফের না কাফের বললে অনেক শর্ত রয়েছে একজন লোককে কাফের বলা ডাল নয় যে টেনে খেয়ে নিলে হালুয়া নয় যে যে দাঁতকে কোন কষ্টই করতে হলো না চিবাইতে হলো না গণতন্ত্রী পদ্ধতিতে কেউ অংশ নিলেই যে সে কাফের হয়ে যাবে না এমন কি কবরে সেচদা করা কি কুফুরি নয় কিন্তু কবরে সেচদা করলেই যে কাফের হবে এই তুমি কাফের কাফের একটি কমিটির উপর ছাড়তে হবে যে সে কাফের হয়েছে না হয়নি এজন্য মানুষের হেল্লাজ কাফের মোড় যখন কাফের হয়েছিল আনাল হাক আমি কোদা আমি কোদা বলে তখন একজন দুজনের তাকে হত্যা করা হয়নি গোটা দেশ গোটা এরাকের আলেম ওলমারা সবাই একমত দিয়েছিলেন যে সে যে কথা বলেছে সেটি হয়ে গেছে সবচেয়ে বড় আলেম ছিলেন বাগদাদের যখন তার ফতোয়া হয়ে গেল তখন তাকে হত্যা করা হলো হাকেম রাষ্ট্র তখন তাকে হত্যা করল। জি তাহলে বোঝা গেল যে একটি দুটি কুফুরি এমনকি এত বড় কুফুরির কথা বললাম যে কবরের চেষ্টা করছে একটি লোক সেগুলি তাকে কাফের বলবে নির্দিষ্ট করে না একটা হচ্ছে নির্দিষ্ট কাফের বলে একটা অনির্দিষ্ট ঠিক ব্যাপক হারে একটি কথা বল নির্দিষ্ট করে কোন এক ব্যক্তিকে বললেন না যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে শেষ করবে সে কাফের বা সে মুশরে সে কোন সুতরাং মুশরে কিন্তু হে আবদুল্লাহ হে মোহাম্মদ হে মাহমুদ তুমি শেষ করলে মাজারে সুতরাং তুমি কাফের এই কথা বলা যাবে না পার্থক্য কেন বলা যাবে না বহু কারণ রয়েছে সে জানে না যে এর নাম শিরিক সে জানে না তার কাছে দাওয়াতি এমন এলাকায় থাকে শুধু মাজার তাকে নামই ধর্ম কর্ম জানে না কিছু শিখেনি মাজার পূজাই ধর্ম ইসলাম এটি জেনেছে বা সেতটুকু জেনেছে কলেমা পড়েছে এক বেরেল হাতে কবর পূজার হাতে তাহলে কি শিখবে তার কাছ থেকে একজন হিন্দু যদি কলেমা পড়ে ওই বেরেলিতে কি আহমদ রেজা খানের শিষ্য কাছে তাহলে কবর পূজার নামই যে ধর্ম ইসলাম এছাড়া আর শিখবে কি আর কিছু জান না সেই ব্যক্তি কবরের শেষ দা করছে আল্লাহ জানে না তার কাছে এতক্ষণ পর্যন্ত জ্ঞান পৌঁছেনি যখন জ্ঞান পৌঁছে যাবে আমার মতো লোক আপনার মত একজন তহিদার মুসলিম তার কানে গিয়ে পৌঁছে দিয়ে দেখো তুমি যে কবর এ শেষ করছো এটি হচ্ছে শেখ এটি শেরখ আল্লাহার সাথে অংশীদারী স্থাপন করা মুশরে পেয়ে যাবে যদি এই কাজ করো তাহলে এবং তার সন্দেহ যদি থাকে সন্দেহ দূর করে দিলেন আপনি তখন তার সমস্যা এখন তার কাছে ইসলাম সম্পর্কে জ্ঞান পৌঁছে গেছে আর যতক্ষণ পৌঁছেনি ততক্ষণ তাকে নির্দিষ্ট করে কাফের বলা যাবে না কারণ কারণ আমাদের অনেক ভাইরা আছে এই কুফুরি ফতুয়া লাগাতে খুব জোর গণতন্ত্রের পদ্ধতিতে সে পার্টি করে ভোট দেয় সেজন্য কাফের না তবে যারা কুফুরি মতবাদে বিশ্বাসী তারা কাফের ব্যাপক অর্থে বলবো কিন্তু সুরাতে কোনো কাফের আসতে পারে না সুরাতে কোনো বেনামাজি আসতে পারে না আর গণতন্ত্রে কাফের বেনামাজি হিন্দু খ্রিস্টান হা সে যে দেহ ব্যবসা করে সেই সবাই সমান সমান না তাহলে সুরা লাগামহীন লাগামহীন আর যারা কবর মাজার পূজা করে তারা তো একেবারে লাগামহীন তারা তহিদবাদীদেরকেই কাফের বলবে হাগি কাফের দেববান্দি কাফের হ্যাঁ সব কাফের তাদের কাছে আর যে আমাদের লিখেছে আপনাদেরকে শুনে আমাদের লিখেছে যে আশরাফ অলি থানবি কাছে তাদের কাছে খুব সহজ কারণ তারা সিরকে লিপ্ত রয়েছে সুতরাং অন্যদেরকে কাের বললে তার তাদের অসুবিধা নেই কারণ অলরেডি তারা কুপুরি শিরকে রয়েছে নবী বলেছে তুমি যদি মোমিন হার অন্য কে কাফের বলার সে কাফের নয় তাহলে সেটা ফিরে আসবে আর তাদের তো ফিরে আসার প্রয়োজন নেই কারণ তারা জেনে শুনে শির করি না বরং শির কুফুরি ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি সজাগ এমনকি বিদাত সম্পর্কে আলহামদুলিল্লাহ সবচাইতে সজাগ সুতরাং আমাদেরকে যারা শির বিদাত করে তাদের ক্ষেত্রেও লাগাম লাগিয়ে রাখতাম সতর্ক এটি জনসাধারণ হাতে ন্যাস্ত করে দেওয়া হয়নি ছেড়ে দেওয়া হয়নি কোনো একজন আলেমের হাতে ছেড়ে দেওয়া হয়নি যে ব্যক্তি বিশেষে কাউকে কাফের বলবে বলে কুফুরি এই বদভ্যাসগুলি কুফুরি কিন্তু কোনো একজন লোক যদি করে দেয় তাহলেই যে কাফের হয়ে যাবে না সে ছোট ছোট কুফুরি হতে পারে বড় কুফুরি হতে পারে আবার বড় কুফুরি হলে তার এ সম্পর্কে জ্ঞান আছে কিনা এটি যে से सम्पर्णा नहीं वंश सठीक वंशर ही से व्यक्ति सम्पर्क सन्देह सृष्टि और बाज सतान यो जन्मेर स्पष्ट को प्रमाण नहीं स्पष्ट प्रमाण नहीं चार जन सी स्पष्ट प्रमाण जेनार क्षेत्र एक जन लोक जारो सन्तान बोला मान कि शुद्ध बोलने ना तर मा के জানিয়া বললেন তাহলে ব্যবচারকার সাবেত হয়ে যাবে কিনা হ্যাঁ সেক্ষণ কারণ দুইটি লোক দুটি মুসলিম বলছে যে ওই লক্ষণ করেছে সেক্ষণ তিনটির দরকার নেই কিন্তু জেনার ক্ষেত্রে দুইটি তিনটি চারটি হইতে হবে চারটি সাক্ষী হবে যে তারা দেখেছে অথবা সাক্ষী না থাকলে আরেকটি কথা স্বীকার করেছে সেই মহিলা স্বীকার করেছে আশি কোড়া লাগাইতে হবে কি তিনজন লোক যদি বলে যে অমুক জানা করেছে তিনজন চারজন প্রমাণ করতে পারলো তাহলে আশি কোড়া তিনজন তিনজন আশি কোড়া করে খাবে দুনিয়ার শাস্তি আর আখেরাতের শাস্তি শাস্তি রয়েছে শাস্তি রয়েছে আর যাবন আলি মাল্লা বলেছেন যন্ত্রণাদায় করে মারা যায় তাহলে তবে তবা বলছিলাম যে কারো বংশ সম্পর্কে সন্দেহ সৃষ্টি করা না ব্যাপার সবার খারাপ আছে এর মায়ের অনেকের সাথে সম্পর্ক ছিল সুতরাং এই ছেলে ওর বাবার নাই না আপনার মনে যদি এরকম বসো আসা আসে প্রকাশ করা যাবে কারো বংশ সম্পর্কে সন্দেহ সৃষ্টি করা সমালোচনা করা যে সেই ব্যক্তি বৈধ সন্তান নয় এটি হচ্ছে কুফুরীর অন্তর্ভুক্ত ওয়ান নিয়া হাত আল মাইয়িত আর মৃত ব্যক্তির উপর রোদন করা বয়ান করে কোক রোদন করা চিৎকার করে কান্না কাটি করা এটি হচ্ছে জাহেলিয়াতের যুগের কর্ম সূত্র এটি কুফফরের অন্তর্ভুক্ত কিন্তু একজন লোক যদি রোদন করে কোন একজন মহিলা बापরে মা রে করে কান্না করছে তাহলে কি বলে দিবেন সে কুফরি করেছে কাফের হয়ে গেছে না এটি কুফরি স্বভাব কুফরি স্বভাব ওয়ালাহু মান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মারফুআন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বুখারী মুসলিমের হাদিস বর্ণনা করা হয়ে গেছে আমার অন্তর্ভুক্ত ওরা নয় যারা কি করে গাল চাপায় পোশাক কাল জয়ুবা আর কাপড় ফাড়ে হয় যে খোলেন এই জায়গায় জয়ুব বলা হয় এটাকে ফাড় জৈব কদাবে জাহিলিয়া এবং জাহিলিয়াতের যুগের ডাক ডাকে জাহেলি যুগে কাঠের মুশ্রিকাল যেভাবে কান্নাকাটি করে ওইরকম কান্নাকাটি বাস করেন হিন্দুদের ঘরে মরাম কান্দাকাটি করে দাওয়াল হিন্দুদের মরামে তার মিষ্টি রসগোল্লা খাবে তারপরে তাদের শ্বাসন কাটিতে নিয়ে যাবে তাদের মৃতদেহ কে ওইরকম যদি মুসলমানরা করে যে আমাদের খাবার দাবার হবে তারপরে আমরা জানাজা পড়তে যাব তাহলে এটি হচ্ছে এর অন্তর্ভুক্ত এগুলি হিন্দুদের কুপ্রথা যা এসেছে সেজন্যা নয় তাহলে কাবিরাগুন এই কাজগুলি করা কাবিরা আল্লাহ যখন কোনো বান্দার সাথে কল্যাণের ইচ্ছা করেন ভালো আপনার ভালো ইচ্ছা করেন তখন কি করেন আজ্জাল আলাহুল দুনিয়া দুনিয়াতে তাকে তাড়াতাড়ি শাস্তি দিয়ে দেন কালকে একটা ভুল করলেন আজকে একটু আঘাত লেগে গেল শাস্তি দিয়ে দিলেন ज्वर क्या हाँ कि बेला के एकत्रित दे दे आखेरा शि जी करते हैं कि बेपार मंगल करें दुनिया शांति दिए देंदाही आल्ला कारो अमंगल करें बीस शिक्षक आल्ला থাকছে হাতিয়া বেহিমালা কখন আল্লাহ একসাথে দুনিয়ায় শাস্তি দেন আবার দুনিয়াতে দেন না কি করেন কেয়ামতের দিনে পুরোপুরি তাকে আল্লাহ শাস্তি দিতে চান ইউ আফিয়া বিহিমাল মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আমি দুনিয়াতে কতক লোককে ছোট ছোট শাস্তি দিয়ে থাকি আল আজাবুল আদনা মানে ছোট ছোট শাস্তি দুনাল আজাবিল আকবর বড় আজাব দেব না কেন কারণ उद्देश्य अल्लाह बयान कर संशोधन बड़ बदला बड़ प्रतिदान कौन आल्ला जख बड़ परीक्षा करसिबत आसार बाल मुसिबत बड़ो तरह बड़ा आल्ला আপনার জীবনে কি রকমের পরীক্ষা হয়েছে মারার ষড়যন্ত্র হয়েছে আপনার বাড়ি ঘিরে বসে আছে মারার জন্য সকালে ভোর রাত্রে মারব মারার জন্য লোক ঢুকেছে আপনার বাড়িতে গলায় গামছা দিয়েছে কেউ দাঁত ভেঙেছে কেউ হ্যাঁ মাথা ফাটিয়েছে কেউ দেশ থেকে তাড়িয়েছে কারণ ওই মর্দ পৌঁছাতে অনেক তফাৎ যত আল্লাহ আল্লাহ হবেন তত বেশি পরীক্ষা বেড়ে যাবে তত বেশি পরীক্ষা বেড়ে যাবে এবং ওর জন্য প্রস্তুত থাকতে হবে ওয়াইন্দ আহাবা কমান আর যখন আল্লাহ কোনো জাতিকে ভালোবাসেন কোন ব্যক্তিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন কেন এরকম হইল যখন তখন কেনা জ্বর পেটে কেন ব্যথা আমার আমার এরকম সব কেন মাথা ব্যথা হয় যে অসন্তুষ্টি প্রকাশ করলো বালা মুসিবত ফালাহুর শাখা তো আল্লাহর পক্ষ থেকেও তার জন্য অসন্তুষ্টি আল্লাহ রী আমাদেরকে নে তফফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে সার্বিক ক্ষেত্রে ধৈর্য ধারণ করার সাবর করার তহফিক দান করেন আল্লাহ আমাদের ইমানকে পূর্ণ করার জন্য তফফিক দান করেন আহিনব